গুরুত্বপূর্ণ নির্মাণ করবেন ইসলামিয়ার মতানিতীয় তরুণ বক্তারতানা রাত উল্লার ফরকি সাহেব হজরত মৌলানা রাতুল্লাহ ফর্তি সাহেব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 Wa to bibaa wato bibakulu bin a na wamala na muhammmadan abu duhu warulu Sol Allah bu taala ala biwala ahi waha bihi wobaroka wasal Allah matasli بسم الله الرحمن الرحيم وقرنا في بيوت كنا ولا تبرجنا تبرج الجاهلية الاولى وقال تعالى في ما ودين আর রিজালু কওআমুন আলান্নসা বিমা ফাজ্জালা আল্লাহু বাযুহুম আলা বাযিউ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালিদিহী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 اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم ان تق حميد ومجيد اللهم بارك على سيدنا محمد আলি সইদিন কমাবারা সীদনা ই রোহিমা আলি সইদিন ইব রহমি তোমে মুজাহিদ নজর আজকো রকত মস্তি কেদার সূফী কী চোরে অত ফত মস্তি আহ্বাল কি চোরে অত ফত মস্তি গোতার চে গাফে সায়দ কেন গা হে কোনায় গা হে কোন দাদাহ ঐতিহ্যবাহী সাতাশ ভাইয়া বাজার ওলা মাইক্রাম এবং জনসাধারণের কর্তৃক ব্যবস্থায় আয়োজিত দুই দিন ব্যাপী তার ফিল কোরআন মাহফিলের খতম দিবসের সম্মানিত সভাপতি শ্রদ্ধা বাজন পরিচালক হাজারাতুলা ইকরাম বেরাদার আল ইসলাম রুব্বিয়ান সর্দার অন্তরালের অবস্থানরত আমার সম্মানিতা মা ও ভোলেরা কোরআন কারিমের दो जग के आयात हुजरफाजी वसल्लम एक हादिस अपन सम्मुखे पड़ा हो आयत ददीस के सामने रेखे निर्धारित समय भू का बार इच्छा करबार की इल्लाल्लाज के हमार आलोच्य विषय हफ्टिजिंग कीजिंग क्या है तर समाधान कीवस्था की इप्तिजिंग তেল কি তো আয়াছে আল্লাহ রব্দুল আলমী বলেন হে নবীর নারীরা আর মুসলমানের স্ত্রীরা তোমরা তোমাদের বসবাসের গড়ে থাকো মুসলমানের নারীরা তাদের বসবাসের গড়ে থাকবে এই বসবাসের গড় কি তাদের জন্য বন্দিশালা কখনো নয় তাহলে আল্লাহ রব্দুল আলমী মুসলমানের নারীদেরকে ঘরে বসবাসের ঘরে অবস্থানের কথা কেন বলেছেন এই প্রশ্নের দুই জবাব এক নাম্বার বসবাসের ঘর নারীদের কর্মস্থল বন্দিশালা নয় নাম্বার দুই বসবাসের ঘরে থাকা ইতি সমস্যার সমাধান এবার একটি একটি করে আপনারা विस्तारित भाव बुझार चेषा करूं नारी जीवन आल्लाह रब्दुल आलमी एम किसू कज दुनिया कोष कर क्षमता राखेना जमन धरूम सतान घर् धारण करार क्ज आल्लाह रब्दुल आलमी एक तरफा नारी दिए पुरुष सन्तान गर्भ में धारण करते नंबर ना। दुई সন্তান প্রসব করার দায়িত্ব আল্লাহ হবদুল আলমী এক নারীদেরকে দিয়েছেন নাম্বার তিন সন্তানকে দুই বছর পর্যন্ত ইস্তনের দুঃখ খাওয়ানোর দায়িত্ব আল্লাহ হবদুল আলমী একতরফাভাবে নারীদেরকে দিয়েছেন নাম্বার চার সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে চলাফিরা করতে না পারবে ততদিন পর্যন্ত সন্তানকে লালন ফালন করার দায়িত্ব আল্লাহ রব্দুল আলমী নারীদেরকে দিয়েছেন নাম্বার পাঁচ প্রতি মাসে ঋতুশ্রামের ঝামেলায় সহ্য করার দায়িত্ব আল্লাহ রব্দুল আলমী একতরফা ভাবে নারীদেরকে দিয়েছেন দুনিয়ার কোন পুরুষ এই পাঁচটি কাজের মধ্যে অংশীদার নেই এখন আপনারা বুঝেন সন্তান ধর্মে নিয়ে রাস্তায় হাঁটা সুবিধা নাকি বসবাসের ঘর সুবিধা সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা নাকি ঘর সুবিধা সন্তানকে দুধ ফান করানোর সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা নাকি বসবাসের গড় সুবিধা ঋতুশ্রামের সময় অফিসের চেয়ার সুবিধা নাকি বসবাসের গড় সুবিধা যেহেতু এই কাজগুলো ঘরে ছাড়ার কোথাও সমাধান দেওয়া যায় না এই জন্য আল্লাহ রহমুদ আলামী সুরায় নিশের তেত্রিশ নম্বর আয়াতে নারীদেরকে ঘরে থাকার জন্য বলেছেন এটা বন্দিশালা হিসাবে নয় বরংশ কর্মস্থল হিসাবে তাহলে আমরা মহিলাদের কিছু কাজ পেলাম কিছু ডিউটি পেলাম কিছু ডিউটি দশ মাস মেয়াদি কিছু ডিউটি ফেলাম দুই বছর মেয়াদি কিছু ডিউটি ফেলাম সাত বছর মেয়াদি যেমন সন্তান লাগান পালন করা এটা সাত বছর মেয়াদি ডিউটি সন্তান ঘরমে দাঁড়ান করা এটা দুই বছর মেয়াদি ডিউটি আর মাস মেয়াদি ডিউটি সন্তানকে দুধ খাওয়ানো এটা দুই বছর মেয়াদিউটি মেয়ের কিছু দায়িত্ব আমরা খুঁজে পেলাম পুরুষের কি দায়িত্ব আল্লাহ রব্দুল আলমীন কোরআনকারী করেন পুরুষের দায়িত্ব কি আল্লাহ রব্দুল আলমী স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিলেন এক নাম্বার দায়িত্ব পুরুষ কর্তৃত্ব করবে পুরুষের এক নাম্বার দায়িত্ব কি পুরুষ কর্তৃত্ব করবে দ্বিতীয় নাম্বার দায়িত্ব পুরুষ উপার্জনের ফর্ম খাটবে আর তার উপার্জিত সম্পদ মহিলারা সারা জীবন ভোগ করবে বর্তমানে যে সমস্ত স্বামী কাপুরুষ স্বামীর নামে কলঙ্ক স্বামী হওয়ার অযোগ্য তারা স্বামীদেরকে খাওয়ানোর ভয়ে রুজি দেওয়ার ভয়ে স্বামীর গলায় চাকুরির ঢোল বেঁধেছে হাতি মোহাম্মদ আসাব আলী থা একটি ঘটনা রেখেছেন আলেপ মধ্যে এক ঢুলি বাড়ি বাড়িয়ে ঢোল বাজিয়ে বিক্ষা করতি পর্যন্ত যারা ঢোলবাজার এক জমিদারকে খুব সুন্দর রাগে ঢোল বাজিয়ে আনন্দিত করেছে জমিদার এই ঢুলিকে একটি হাতি উপহার দিয়েছে হাতি হাতি পেয়ে গরিব ডুলি বহা খুশি তবে বেপাকে পড়েছে বাড়িতে এনে কেন তার গরের সাত থেকেও হাতির ফিট আরো একা সকাল বেলায় যখন নাস্তার সময় হয়েছে তখন আরো বেপাকে পড়ল কেন যেহেতু একটি হাতির হাতি বেলায় কয়েক ডজন কলাগাছের প্রয়োজন এই হাতি গরিব ডুলি কলা গাছ পাই করতে গিয়ে यह ढुल करल बजारे गड़ी ढोल क्रय हाथ गलाय बेधे दिए बोलिए हाँ सुनो छोट हमारेट छोटी खाइ कम यह ढुल ढुलाओ छोट तुम्हें बड़ तुम पेटो बड़ तुम्हें खाओ बसी एमार ढोलता बड़ी हमार बजिए व्यवस्था करबो जाओ तुम ढोल बाजिए तुम ব্যবস্থা করো দেখলেন দুলিত তামসা আল্লাহুল আলামী হাতিকে দুল বাদানোর জন্য সৃষ্টি করেছেন আপনাদের কি ধারণা ঠিক আল্লাহ হরফুল আলামিন নারীদেরকে চাকরি করার জন্য সৃষ্টি করেন না এই কথা ইনশল্লাহ কোরআন এবং হাদিফের আলোকে আমরা পৃথিবীর মানুষের সামনে চ্যালেঞ্জ তুই বলতে পারবো যে আল্লাহ রবুল আলমিন কোন নারী জাতিকে চাকরি করার জন্য সৃষ্টি করেন নাই এ কথা পূজার জন্য আপনাদেরকে বেশি দূরে যাওয়া লাগবে না আপনারা ইতিহাস সকলে জানেন আল্লাহ রবুল আলমিন হজরত আদম আলাহ সাল্লাহাতুয়ালসালামকে সরাসরি মাটি তারা সৃষ্টি করেছেন আর হজরত হাওয়া আলাই হাসালাতুয়ালামকে তিনি বাম পাড়ে বাঁকা সৃষ্টি করেছেন বলা হয়েছে মিন জিলাই হিল আইসের এখন আমার প্রশ্ন আল্লাহ রব্দুল আলমিন আদম আলাই সালাদুয়াসালামকে সৃষ্টি করেছেন মাটির দ্বারায় হাওয়া আলাই হাসালামকে সৃষ্টি করেছেন বাম পারের হা কেন আদমকে বানানোর সময় আল্লাহ মাটি পেয়েছে আর হাওয়াকে বানানোর সময় যে মাটির দাম পড়েছে তাহলে কেন আল্লাহ রব্দুল আলমিন হাওয়াকে সরাসরি মাটির দ্বারায় কৃষ্টি না করে বাম পাজনের বাঁকাহাটি সৃষ্টি করেছেন নিশ্চয় এর ভিতরে কুদ্রুতের একটি বড় তার নিহিত আল্লাহ কথাটা বুঝার চেষ্টা করে আপনারা কি প্রশ্ন আমার আদম আলা সাল্লামকে সরাসরি মাঠে দ্বারা সৃষ্টি কিন্তু হাওয়া আলাই হাসাতু আসালামকে মাটি দ্বারা সৃষ্টি না করে বাম পাজরের হাড় দ্বারা কেমন সৃষ্টি করলেন আল্লাহ আদমকে সরাসরি মাটি দ্বারা সৃষ্টি করেছেন আর হাওয়া আলহালাতুয়ালামকে বাম পাজরের হাড় দ্বারা সৃষ্টি করেছে। তিনিও পরোক্ষ ভাবে মাটির তৈরি আদম আলাইসালাম সরাসরি প্রত্যক্ষ মাটিন তৈরি আর হাওয়া আলাইহ সালাত ফরক্ষ মাটির তৈরি এক কথায় আদম তথা পুরুষ মাটির প্রথম সংস্করণ হাওয়া তথা নারীজাতি মাটির দ্বিতীয় সংস্করণ আমরা সকলেই জানি সাফাখানার বই আর আটিসম্যানের আট ফতম সংস্করণের তুলনায় দ্বিতীয় সংস্করণ এটা অত্যন্ত আকর্ষণীয় হয় এবং সুন্দর হয় এজন্য আল্লাহবুল আলমিন হাওয়া তথা নারীজাতিকে মাটি দ্বারায় সৃষ্টি না করে দ্বিতীয় সংস্করণ করে ওদেরকে আকর্ষণীয় এবং সুন্দর বানিয়েছেন আদর তথা পুরুষকে সরাসরি মাটি দ্বারায় সৃষ্টি করে আল্লাপার ওদের দেহকে শক্ত বানিয়েছেন কর্মঠ বানিয়েছেন হাওয়া তথা নারীজাতিকে, জাতিকে সরাসরি মাটি দ্বারায় সৃষ্টি না করে আল্লাপার ওদের দেহটাকে নরম বানিয়েছেন আকর্ষণীয়া বানিয়েছেন শান্তির বস্তু বানিয়েছেন বলা হয়েছে কর্মট পুরুষ যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে যখন সে ফিরে যাবে সে শান্তির অনুভব করবে লিয়েসুলেই হা আল্লাহুল আলম যদি আদম আলাহামের মতো হাওয়া দিয়েও সরাসরি মাটি তারা সৃষ্টি করতেন তাহলে হাওয়া তথা নারী দেহ আদমের মত শক্ত হইত কর্মঠ হতো সুতরাং মাটির কাজ তারা করতে পারত কিন্তু আল্লাপের উদ্দেশ্য না তারা কাজ করবে না কাজ করবে কে পুরুষ এই জন্য আল্লাপ পুরুষের দেহকে সরাসরি মাটির দ্বারা কৃষ্টি করে ওদের দেহকে কর্মঠ বানিয়েছেন আর নারীর দেহকে সরাসরি মাটি দ্বারা কৃষ্টি না করে ওদেরকে ভোগর বস্তু বানিয়েছেন আকর্ষণীয় বানিয়েছেন সুন্দর করে বানিয়েছেন এই জন্য সামাজিক জীবনে পুরুষের থেকেও নারীদের থেকেও পুরুষের দায়িত্ব বেশি আমরা জানি পুরুষ মাটি দেহ শক্ত আর নারী সরাসরি মাটির তৈরি নয় এরা নরম শক্তের কাজ বেশি নরমের দাম বেশি আপনাকে আমরা আলোচনা বুঝতেছেন শক্তের দাম বেশি নরমের শক্তের কাজ বেশি নরমের দাম বেশি যেমন ধরুন লোহা এটা অত্যন্ত শক্ত বস্তু লোহা তারায়। দা তৈরি হয় আমাদের এই সমাজে একটি ঘরও এমন পাওয়া যাবে না যে ঘরের মধ্যে লোহার কথা দা নেই কিন্তু স্বর্ণ লোহার তুলনা এটা অত্যন্ত নরম আমাদের হাজারো ফ্যামিলি আছে স্বর্ণ ছাড়াও চলতে পারে বুঝা গেল লোহা শক্ত শক্তের কাম বেশি আর স্বর্ণ নরম নরমের কি বেশি এক ভদ্রক আমাকে প্রশ্ন করেছি হুজুর আল্লাহ রব্দুল্লা আলামী নারীদেরকে পর্দা করার জন্য বলেছেন এইজন্য জন্য ওদেরকে ঘরের ভিতরে থাকার জন্য বলেছেন আর পুরুষের পর্দা না এই পুরুষকে বাইরে থাকার জন্য বলেছেন আল্লাহ এমনটি কেন করেছেন উল্টাও তো করতে পারত যে পুরুষদেরকে ঘরে ঢুকে আর নারীদেরকে বের করে দিতেন তাহলেও তো পর্দা হত আসলে ভদ্রলোক আল্লাহ রহমদুল্লাহ আলমিনের সৃষ্টি সম্পর্ক অবগত নয় এই জন্য প্রশ্ন করতে বাধ্য হয়েছে আল্লাহ রহমতুল্লাহ আলামী এই পৃথিবীতে যত দামি এবং আকর্ষণীয় বস্তু সৃষ্টি করেছেন প্রত্যেক দামি এবং আকর্ষণীয় বস্তুকে উদ্ধ্র পর্দার ভিতরে রেখে হেফাজত করেছেন আর নারী জাতি মাতৃজাতি মানব তৈরি কারখানা এরা তো আরো দামি বস্তু এই আল্লাহ আল্লাহুল আলম এদেরকেও পর্দার ভিতরে রেখে এদেরকে হেফাজত করেছেন হার পড়াগুলো বলেন দামি বস্তু লুকিয়ে থাকে পক্ষের ভিতরে পর্দার আড়ালে রক্ত বড় দামি বস্তু লুকিয়ে থাকে চামড়ার নিচে রোগের ভিতরে পর্দার আড়ালে মগল বড় দামি বস্তু লুকিয়ে থাকে মাথার খুলির ভিতরে পর্দার আড়ালে মুক্তা বড় দামি বস্তু লুকিয়ে থাকে জিনুকের প্যাটের ভিতরে পর্দার আড়ালে সোনারূপ বড় দামি বস্তু লুকিয়ে থাকে মাটির নিচে খলির ভিতরে পর্দার আড়ালে যত দামি বস্তু আল্লাপাক সৃষ্টি করেছেন প্রত্যেকটি বস্তু লোকালয় লয় লোকালয়ের বাইরে আল্লাফা ওদেরকে উদ্ধতি ভাবে হেফাজত করেছেন একদরে সব মেলে পিতা না দরে সব মেলে পিতা না मिश्रो को नापा में और दुबू को रखा फूलों में फूलों को काटों में रखकर हेजो का सामा किया दुर्सी दुख में सीमा दर को कालों में बक्सी किया जब को बी बाहर ने काला दरबर है किया। एक को पीता खुर ने संगे दिल अतारों ने एक को गर दर ने लेकर नजरे आतिशदा किया उसा को खाल में रखा रघु में खूनों को एक को गर घर ने लेकर नजरे आते लफ्ज को रखा और जबा में लुक को, को राग को बाजे में बरकर दर्द का दरमा किया दीदाक से मस्तूर रखा नूरे दौले बा ने दीदी को बेहूसो बेऊसा किया की हर एक आधा जब इस तरह मस्तूर है उसने धन को तूने दौल किस तरह उड़िया किया चाप দামি বস্তু লুকিয়ে রেখেছেন রাতের কালো চাদরের ভিতরে সূর্য বড় দামি বস্তু লুকিয়ে রেখেছেন আকাশের নিচে বহু উপরে কষ্টরী বড় দামি বস্তু লুকিয়ে রেখেছেন না গ্রান বড় দামি বস্তু লুকিয়ে রেখেছেন ফুলের ভিতরে গ্রানটি কখনো দেখা যায় না ফুলের ভিতরে বলেন না কারো গ্রান দেখা যায় না ফুলের ভিতরে গ্রান এটা দামি বস্তু এই আল্লাহ পাস গ্রানকেও লুকিয়ে রেখেছেন फुल दामी वस्तु लुकिए रेखे काटार भरे अर्थ बड़ा दामी वस्तु लुकिए रेखे शब्द भरे स्वयं आल्लाह रब्बुल आलमी निजेजु दामी वस्तु एक आल्ला जो आल्लाक पर्दार भरे लुकिए रेखे जत दामी वस्तु जत दामी वस्तु आल्लाह रब्बुल आलमीन एक पृथ्वी सृष्टि कर प्रत्येक दामी वस्तु के अल्लाह रब्बुल आलमी উদ্রুতি ভাবে পর্দার ভিতরে রেখে হেফাজত করেছেন এই জন্য ৩৩ আলমিন আয়াত বলেছেন হে নারী জাতি তোমরা যেহেতু মাতৃ জাতি মানব তৈরির কারখানা তোমরা পৃথিবীর সব দামি বস্তুর থেকেও আর কুঠি কুটে বেশি দামি এই জন্য তোমরা পর্দার ভিতরে কি থাকো লুকিয়ে থাকো হাকিমালি তাহার রহমদুল্লাহ লিখেছেন বাগানে ফুল ফুটেছে বাগানে ফুলের গ্রানে মুগ্ধ হয়ে মন্ত্রী বাগান ঢুকে কিছু ফুল ছেড়ে সুতায় গেঁথে গলায় ঝুলিয়ে দিলেন হার বানিয়ে মন্ত্রী তিনি এই ফলটি দেওয়ার সময় দেখলো অগণিত ফুল বাগানে ছুটে আছে কিছু ফুল তিনিও ছিঁড়ে সুতায় গেঁথে হাতে ঝুলিয়ে দিলেন মালা হিসাবে মন্ত্রী তিনিও দেওয়ার সময় দেখলো অনেকগুলো ফুল তিনি অনেকগুলো ফুল ছিঁড়ে বিছানার ভিতরে গেঁথে বালিশের মধ্যে গেতে রাত ঘুমায় ফুল মনে মনে আমার দাম কত বেশি মন্ত্রীর হাতে জ্বলেছি আর মনে গর্বিত আমার দাম কত বেশি আকবর এলাবাদি মারুন বলে এর ফুল এর ফুল মন্ত্রীর ধলায় আলোকিত করা স্বরাষ্ট্রমন্ত্রীর হাত আলোকিত করা আর পররাষ্ট্রমন্ত্রী বিছানা আলোচিত করা নিজের বাগানকে অন্তকার রেখে আলোচনের গলা আলোকিত করা এটা কোন বুদ্ধিমানের কাম নয় এটা কোন বুদ্ধিমানের চমন সে তোর করে তুজুকু নেহি নেমন সে তোর করে তুজুকু কুই ধস্তা রোমে রাখলে কুই যেবে এরপুল ততদিন পর্যন্ত মন্ত্রী তোকে গলায় রাখবে স্বরাষ্ট্রমন্ত্রী হাতে রাখবে স্বরাষ্ট্রমন্ত্রী বিচারে সাজাবে যতদিন পর্যন্ত তোর পাপনি থেকে গ্রান্টের হবে তুই তোর দাদা থাকবি আর একবার এলাহাবাদ মানুষ বলে গোলাধুল তোর মানি মানা হামেশা ইজ্জতে মেহমান আগার মানাত তুই যখন শুকিয়ে যাবি মন্ত্রী তোকে গলায় রাখবে না স্বরাষ্ট্রমন্ত্রী তোকে হাতে রাখবে না স্বরাষ্ট্রমন্ত্রী তোকে বিছানার পাশে রেখে ঘুমাবে না ফেলে দিবে ফেলে দেওয়ার পরে যাও দেনা ডাস্টে নিক্ষেপ করবে যে ফুল কিছুক্ষণ আগে ছিল মন্ত্রীর গলায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আর স্বরাষ্ট্রমন্ত্রীর বিছানায় একটু পরে যখন তার রূপ লাবণ্যতা কমে গেছে পাপটি থেকে শুক্রান বের হওয়া বন্ধ হয়ে গিয়েছে এই ফুল গিয়ে পড়েছে কোথায় একটি ময়লা নিকৃষ্ট স্থান ডাস্ট বিন তত্রুই নারী যাওয়া দিক আল্লাহ আমি কে ফুল স্বরূপ সৃষ্টি করেছেন পুরুষ তোদের থেকে গ্রান নিবে আর মহাব্বতের গ্রানুকুল আর নারী জাতি মাস্টার ডিগ্রি অর্জন করে কলেজ বার্সিল আঙ্গিনা উজ্জ্বল করে রেখেছে অফিস আদালতের পক্ষ আলোকিত করে রেখেছে আর মনোমন গর্বিতা আমার দাম কত বেশি মনমন গর্বিতা আমার দাম আমি অমুক আমি অমুক অফিসের অফিসার আর হুম বলেন মহিলা নিজের বাগান আলোকিত করে অন্যের বাগান নিজের বাগান অন্ধকার করে অন্যের বাগান আলোকিত করা এটা কোনো বুদ্ধিমানের কাম নয় এর নারী তুই তো ওই বাগানের ফুল যে বাগানের ফুল হলো তুই তো আচ্ছা রজিয়াল ওদের বাগানকে অন্ধকার করে তুমি আলোকের ঘর আলোকিত করছো এটা কোনো বুদ্ধিমানের কাম নয় বুদ্ধিমানের তোমাকে তো অতদিন পর্যন্ত চাকরি দেওয়া হবে তোমাকে দায়িত্ব দেওয়া হবে যখন তোমার রূপ লাবণ্যতা কমিয়ে যাবে ফুলের মতো তখন তোমাকে চাকরিচ্যুত করা হবে ফুলকে নিভাবে বলার থেকে ফেলে দেওয়ার কারণে যা তেলওয়ালা ডাস্টবিন লিখে পড়েছে তোমার তো এভাবে ফেলে যাওয়ার পরে তুমি ওই দিনের অপেক্ষা করো যে হজরতলা পিটিয়ে তোমাকে জাহান নামে নিক্ষেপ করবে তুমি ওই দিনের কি করো অপেক্ষা করো তাহলে কথা কুনের চেষ্টা করেন আর আমি নারী জাতিকে গড়ে থাকার জন্য বলেছেন চাকরি করার জন্য আল্লাহ পৃথিবীতে কোনো নারীকে মহিলাদের বন্দি সারা নয় ঘর হচ্ছে মহিলাদের কর্মস্থল এ কথাটা গুছা দ্বিতীয় নাম্বার ঘরে থাকা হচ্ছে সমস্যার সমাধান কিভাবে ইফটিজিং নতুন একটি শব্দ আমাদের দেশে আবিষ্কৃত হয়েছে ঈদ শব্দ অর্থ হচ্ছে নারী আর শব্দ অর্থ হচ্ছে উত্তপ্ত করা যৌন হয়রানি করা যুবতী নারীরা যেহেতু পর্দা ছাড়া রাস্তা বের হলে বকাতে ছেলেরা ওদেরকে উত্তক্ত করে এই জন্য এটাকে ইফটিজিং বলা হয় আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যুবক ছেলেরা কোন পর্দা নিশীল মহিলাকে উত্তপ্ত করে না যে সমস্ত মহিলা পর্দা বলতে চলে না ওদেরকে উত্তপ্ত করে ইফিদিনের আক্রমণ থেকে বাঁচতে পারবে যদি তোমরা আমার নির্দেশ পদ তোমরা গরমই করে কি ঘর আর চাকরির নামে সমান অধিকারের নামে নারীদেরকে রাস্তায় বের করে দিয়ে এক কৃষক গড়ের ভিতরে উগানের নিচে রেখেছি উগান উগানের উপরে থাকে দান দান খাওয়ার জন্য আসে ইন্দুর আর ইঁদুর ধরার জন্য দুধ থেকে বিড়াল উদ বসে থাকে সেই সুটকিগুলো এনে রেখেছে উগারের নিচে যেখানে বিড়াল চলাফিরা করে কিছুদিন স্ত্রী বললো আপনি কেমন বুদ্ধিমানের কাজ করছেন এত দামি সুটকি আপনি ক্রয় করে যেখানে বিড়াল চলে তার নাকের দোকায় রেখে দিয়েছেন আপনি কি এটা একটা বুদ্ধিমান কাজ করছেন তখন কৃষক স্বামী বলে এই কি বল তুমি বিড়ালের বিরুদ্ধে আমি কর্তর আইন করবো এই বিড়াল একটা সুটকি যদি খাও দশটি ব্যাগ টাকা তোমাকে করা হবে দুইটি সুটকি যদি খাও কৃষ্টি ব্যত্রাকা তিনটি কৃষ্টি আইন করে তখন কৃষক নাচ টেনে ঘুম দিল বিড়ালের বিরুদ্ধে আইন করে নাচ টেনে ঘুম দিল ঘুম থেকে উঠে দেখলো মাশালা সবগুলো সুটকি আপন জায়গায় পড়ে গেছে নাকি সবগুলো খেয়ে ফেলেছে সুটকি রেখে জানিবাদের বিড়ালের বিরুদ্ধে আইন তুললে বিড়ালের খেয়ে শুনবে না ঠিক চাকরির নামে নারীদেরকে রাস্তায় বের করে দিয়ে যদি বিরুদ্ধে আইন করা হয় তখন পুরুষের যুবকের ভেঙে আইন শুনবে না মহিলাদেরকে আগে পর্দার ভিতরে ঢুকাও পর্দার ভিতরে ঢুকাও পর্দায় হচ্ছে সমস্যার একমাত্র কি সমাধান আমার ভাইরা বর্তমান দুনিয়া অধিকাংশ মুসলমান বিশ্বাসী হয়ে গিয়েছে কিভাবে আল্লাহ আল্লাহ আপনি নারীদেরকে বলে দেন তারা যেন আর আপনি মমিনদেরকে বলে দেন তারা যেন তাদের তারা যেন তাদের দৃষ্টি নীচা করে এবং তাদের সতীর্থকে যেন রক্ষা করে তারা যেন তাদের আমার ভাইরা সুরে নূরের যে জায়গায় আল্লাহর আলামিন পুরুষকে ফর্দা করার জন্য বলেছেন ঠিক পরের আয়াতে আল্লাহরুল আলমিন নারীদেরকেও ফর্দা করার কথা কি বলেছেন বলেছেন আমার ভাইরা আজকে ইহুদি সমাজে ইহুদি খ্রিস্টান সমাজে পর্দার নেই এই ঘটনা আপনারা সকলে জানেন পর্দা আছে ওদের সমাজে সমাজে পর্দা না থাকার কারণে ওদের সতকরা পঁচাত্তর পার্সেন্ট সন্তান হচ্ছে হারমদাদা ওদের বাপের পরিচয় নেই এবং ওদের দেশে ওদের পার্লামেন্টে আইন হয়েছে বিবাহ করা একজন নারী সন্তান জন্ম দেওয়া এটা কোনো অপরাধ নয় এবং অফিস আদালতে প্রত্যেক জায়গায় ছেলে তার মায়ের পরিচয় দিয়ে চলবে বাপের পরিচয় দিতে পারবে না আর বাপের আরও বা প্রত্যেকে ছেলেও জানে না তার বাপকে আর স্ত্রীও জানে না তার সন্তানের এবার বলুন তো ইহুদি খ্রিস্টান সমাজে সন্তান এটা কি মানুষের মতো জন্ম হয় নাকি হাইওয়ান জানোয়ারের মতো পর্দার বিধান না থাকার কারণে হয়। পার্সেন্ট হারমাটা হয় বাংলাদেশেও এর দুই একজন হাইওয়ান আছে বলবো না বাংলাদেশের একটা হাইওয়ানের নাম তসলিমা নাসরিন এই তসলিমা নাসরিন সারা কীভাবে অনেকগুলো বই পুস্তক লিখেছে তার একটি বইও মনুষ্যত্ব শিক্ষা দেওয়ার জন্য লেখা নাই তার প্রত্যেকটি বই সেই জীবন করেছে মানুষকে হাইওয়াল এবং যানোয়ার বানানোর জন্য সে তো শ্রীমান একটি বই লেখেছে যাবনা যেনো যাব বইলাম কি বইয়ে তার শ্রীমান আশ্রীর লেগেছে নারীরা তাদের গায়ে ব্লাউজ কর দেওয়ার জন্য পুরুষ টেইলাসের কাছে যেতেই হবে নাম্বার দুই একটি বই লিখেছে সে অপর ফস্ক নাম অপর ফস্ক এই বইটি সে লিখেছে আমার প্যাট এটা আমার শরীরের অঙ্গ এটা কোন আমার স্বামীর শরীরের অঙ্গ নয় সুতরাং আমার প্যাটে আমার স্বামী তার খুশি মতো কোন সন্তান জন্ম দিতে পারবে না আমার পেটে প্রত্যেকে বাচ্চা নিব সেটা আমার অধিকার আমার প্যাটে করত্যেকে বাচ্চা নিবে এটা আমার আচ্ছা আপনাদেরকে আমি বলতে চাই এমন ফ্যাট কিছুদিন মানুষেরও হয় নাকি হাইওয়ান জানোয়ারেরও হয় আমাদের এই কাতার ভাই এলাকাতে যতগুলো কুর্তি আছে এই কুর্তি নিজের ব্যক্তি কুড়তে নাকি তার মন মতো যেগুলো সেই কুড়তে থেকে সে বাচ্চা নেই তাহলে আর উত্তির ফ্যাটের ব্যবধানটা কোথায় বলেন তো আপনারা আমার ভাইরা আজ সদাহীনতার কারণে ইউদি খ্রিস্টান পুরুষের ছে অদম হয়ে গিয়েছে তাদের মাথা খারাপ খুব খেয়াল করি নামে আলোচনা লম্বা করব না তাদের মাথা খারাপ জামাদের আমাদের সত্তর পার্সেন্ট সন্তান অবৈধ হচ্ছে হারামা হচ্ছে মুসলিম সমাজে আমাদের মতো ফাইনের কথা হারাম হচ্ছে না তার কারণ কি ঠান্ডা মাথায় তারা চিন্তা করে বের করেছে একটাই মাত্র কারণ আমাদের সমাজে পর্দা নেই ওদের সমাজে পর্দা আছে এই জন্য ওদের সন্তান গুলো হায়ান জানার মতো জন্ম হয় না আমাদের যেহেতু মুসলমানের কোন উন্নতি করে চিন্তা করলো যদি মুসলমানকে সরাসরি এমন একটা প্রস্তাব দিই যে তোমরাও আমাদের মতো ফর্দারকে উঠাইয়া তার তোমাদেরও বর থেকে সত্তর পার্সেন্ট সন্তান হারম জাতা জন্ম হবে বিশ্বের কোন মুসলমান এটা মানবে এই জন্য তারা অতি সুন্দর সবের একটি স্লোগান আবিষ্কার করেছে ফট্টা ফগতির পথে বাঁধা কি স্লোগান ফট্টা ফগতির পথে মানে উন্নতি তার মানে উন্নতির পথে বাঁধা তার মানে বুঝাতে চাই চ মুসলমানেরা ফট্টার লিটার উঠিয়ে দাও নারী পুরুষ কাঠে কাজ পেলিয়ে একসাথে মাঠে বয়সানে কাজ করো তোমরা আমাদের দেশের মতো কি উন্নতি হয়ে যাবে আমি আপনাদেরকে বলতে চাই সমাজে না থাকার কারণে ওরা কি মানুষের মতো সন্তান জন্ম দেয় নাকি সন্তান জন্ম দেয় তাহলে বিধান থাকার কারণে আত্মের অবনতি আর মুসলমানের উন্নতি সুতরাং মূল শ্লোগান হচ্ছে অবনতির পথে বাধা বলেন ফর্দা কি অবনতির আমার বন্ধুগণ ওরা এই স্লোগান আবিষ্কার করেছে ফর্দা ফগতি পথে বাধা এখন আমাদের মুসলিম সমাজে কিভাবে তারা প্রচার করবে কিছু মুসলমানের দোলাই করে। করে। টাকা দিয়ে তারা এই জন্যে স্লোগানটি তুলে দিয়েছে যাদেরকে আমরা সুশীল সমাজ বলি যে তোমরা বলো ফর্দা ফগতি পথে কি আমার ভাইরা আমাদের এই বাংলাদেশের একজন সংসদ সদস্য কর্ণের সহকারী সকলে আপনারা তার নাম জানেন সেই ক্ষমতা থাকা একবার বলেছিল উচ্চ মেয়েরাই তাদের চেহারা ঢাকার জন্য গরুতা আপনারা আপনাদের মেয়েদেরকে পুরকা নাচ গান শিখান যাতে করে তারা ছোট কাল থেকেই সংস্কৃতি বনা হয় গড়ে উঠে এগুলো এক নাম্বার তারা নাম্বার দুই আপনারা সকলে জানেন এই বিশ্বের শীর্ষ সন্ত্রাসী জয় ডাবলি বুস সে তার ক্ষমতা দেখা গেলে এক বক্তিয়ার মুসলমানেরা এই মুহূর্তে আমি সারা পৃথিবীর সব মানুষের অবস্থায় দেখতে চাই এটা জয় ডাবলি বুসের এক নাম্বার বক্তব্য দ্বিতীয় নাম্বার আমি এই মুহূর্তে সারা দুনিয়ার সব মহিলার চেহারাকে হেজাব তথা দুর্গামুক্ত অবস্থায় দেখতে চাই বুসের এই বক্তব্য আপনার একটা ক্লিয়ার এক নাম্বার বলছে সব মানুষের চেহারাকে আমি দাঁড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই দ্বিতীয় নাম্বার বক্তব্য এই মুহূর্তে আমি সব মহিলার চেহারাকে তথা বোরকামুক্ত অবস্থায় দেখতে চাই তার বক্তব্য বোঝা যায় এই পৃথিবীতে দাঁড়ির সবচাইতে বড় শত্রু হচ্ছে বুশ এই পৃথিবীতে বড় শত্রু হচ্ছে বুশ সুতরাং দায়ের বিরুদ্ধে দেশে মুক্ত মুসলমান কথা বলবে মুসলমান কথা বলবে আমার বন্ধুগণ তাদের এক নম্বর স্লোগান ফতেবাদা এটা কোনো মুসলমানের আলুষ্কৃত স্লোগান নয় এটা চিফ মিনিস্টারের স্লোগান মুসলমান দিচ্ছে কেন মুসলমান তাদের দালালের জন্য দ্বিতীয় নম্বর স্লোগান কি তাদের নারী পুরুষ সমান অধিকার বলেন দ্বিতীয় স্লোগান কি এটা কি মুসলমানের বানানো বলে কেন মুসলমান তাদের দালাল যেহেতু বলেন মুসলমান কেন বলে এটা মূলত মুসলমানের আবিষ্কৃত শ্লোগান নয় এই শ্লোগান হচ্ছে হিদু খ্রিস্টানের আবিষ্কৃত শ্লোগান আমার বন্ধুগণ আমি আপনাদের বিবিকের কাছে একটা প্রশ্ন করতে চাই নারী পুরুষকে আল্লাহ পার সমান করে সৃষ্টি করেছেন নাকি ব্যবধান করে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন ব্যবধান করে তোমরা কিভাবে সমান করবে আর যদি সমান অধিকারে তোমরা করতে চাও তাহলে এত বছর তোমার স্ত্রী থেকে তুমি গরমে সন্তান নিতে হবে তোমার স্ত্রীর এত বছর ইন্স্রাব হচ্ছে এ থেকে তোমার হতে হবে তোমার স্ত্রী হাই হয় মাঠিক হয় তোমার মাঠিক হতে হবে আপনার কথা বুঝছেন আমার একটা ঘটনা যদি আপনারা অনুভূতি দেন বলতে পারে শালীনতা অর্থাৎ করতে পারবো না কিন্তু বলতে গিয়ে এক বৈরাগি আর বৈরাগিনী পাহাড়ের চোড়ায় কোন মধ্যে জুপড়ি গড় তুলে বসবাস করে বৈরীর রাত বারোটা বাজে বৈরাগির পস্রাব ধরেছে বৈরাগীর পছন্দ জ্বর গর থেকে বের হবে কিভাবে বৈরাগিনী কি বলছে উঠো আসো আমার সঙ্গে বাইরে দাঁড়াও আপনি কি মাথা খারাপ যদি আপনি এই মুহূর্তে আপনি দরজাটা খুলেন আমাদের ছোট্ট এটা বাতাসে উড়িয়ে দিয়ে যাবে তা আমার তো ফসরাবের জ্বালা দাম দেখছে কি করতে হবে চিন্তা করেন না আমি দানালার নিচে বসব আর আপনি আমার গাড়ির উপর দাঁড়িয়ে জানালার একটা দরজাকে খুলে দিয়ে পাক করে ফসরাব করে দিবেন ফসরাব বেরিয়ে চলে যাবে তো মাসাল্লাহ সুন্দরবুদ্ধি তো বৈরাগিলি দানালার নিচে বসেছে আর বৈরাগী তার ঘের উপর দাঁড়িয়ে জানালা ফাট করে একটু প্রস্তাব করেছে তারপর কিছুক্ষণ করে বৈরাগী প্রস্তাবে তুলেছে এখন বৈরাজি চিন্তা নাই সবার অধিকার একটু আগে তুমি বসেছো জানালার নিচে আর আমি তোমার ঘাড়ের উপর দাঁড়িয়ে প্রস্রাব করেছি বৈরাগি বলে এখন আমি বসবো আর তুমি আমার ঘাড়ের উপর দাঁড়িয়ে জানালা ফাট করে দিয়ে প্রস্রাব করবে প্রস্রাব বেরিয়ে চলে যাবে বালক তো বুদ্ধি পেছ বৈরাগি বসতে আর বৈরাগিরি তার গানের উপর দাঁড়িয়ে জানালা করে করা করার শুরু করেছে সবগুলো পস্তাব জানালা দিয়ে বেরিয়ে চলে গেছে নাকি বৈরাকগীর মাথায় বৈরাকিটা এই সব কোন গরম পানি ধান শু কেন এটা গরম পানি না এটা হচ্ছে সমান অধিকার এটা কি আমার ভাইরা তাহলে সমান না ব্যবধান সবাই বলে সৃষ্টি করেছেন ব্যবধান করি তোমরা কিভাবে সমান করবি আমার ভাইরা গঠনের মধ্যে পার্থক্য নারী পুরুষের কথার মধ্যে পার্থক্য নারী পুরুষের শক্তির মধ্যে পার্থক্য নারী পুরুষের ধরনের মধ্যে পার্থক্য নারী মুরুদের পুরুষের বুঝ বুদ্ধির মধ্যে পার্থক্য রং রূপের মধ্যে পার্থক্য লাবণ্যতার মধ্যে পার্থক্য কোমলতার মধ্যে পার্থক্য আকর্ষণের মধ্যে পার্থক্য কি লিঙ্গের মধ্যেও কি ওসলমান তার থেকে শান্তি আমদানি করা ইদিকিস্টান থেকে ওদের দেশে ভোটটা নাই জন্য আমরাও ভোটটা রাখতে হবে না ওদের থেকে শান্তি আমদানি করছো ওই ইদিকিস্টান ওদের খবর নিয়েছো। ওরা কোন অবস্থায় আছে খবর নিয়েছ दफ्तर इकबाल मारम आज केशी बचर आगे वैसे पढ़ लेखा संगे जरिप कर फलाफल उल्लेख करती তার কহে আপরিনেতা তোমার দরকার ফানি আর তুমি যোগাযোগ করছো বিদ্যুৎ অফিসে ফানি আসবে সভা কেন ফালি আসবে তোমার দরকার বিদ্যুতের যোগাযোগ করছো তুমি টেলিফোন অফিসে ভালো আসবে আমাদের দরকার শান্তি আর আমরা শান্তি আমরা করতেছি এমন এক রাষ্ট্র থেকে যে প্রতি প্রতি রাষ্ট্রে অশান্তির চলছে ও মুসলমান তাকে তোমরা আদর্শ বানাচ্ছো তোমরা তো আদর্শ বানাবা মক্কা মদিনে আল্লাহ রসুল্লা আদর্শ শান্তি কিভাবে আসতে হয় আল্লাহ রবি আল্লাহ রসুল্লাহ আগুন ছিল কোরআনে বর্ণনা করে দিয়েছেন কিনা বলেন বর্ণনা করে দিয়েছেন কিনা মমিনা নক্ষে কাছে কদম আজবি আলমকা দিন শুনতে নবুবি কি করে পাইরবি উম ধর শুনলতে কি করে পায়রবি উম তুফাতে নে কল যা ফিরা পীনা তুফাতে নে जाएगा যা उसका পীনা কম মুসলমান শুদ্ধ শুদ্ধ মুশাগে আল্লাহর নবী যে আদর্শ তোমাদের সামনে রেখে দিয়েছে আজকেও সে আদর্শ করো আজকে মুসলমান ইন্দু ইস্টানের আদর্শ গ্রহণ করার কারণে মুসলমানের ঘরে প্রতিছে এবং মুসলমান ওদের নির্যাতনের ভয়ে ফালাবার জায়গাটুকু খুঁজে পায় না ও মুসলমান আরেকবার খালেদ বিরোধী তার মির্জিয়াদের ভূমিকায় অবতীর্ণ হয়ে গর্জি উঠো দেখবে ইন্দুদ্রিস্টান ফালাবার জায়গা খুঁজে পাবে না আমেরিকা থেকে শান্তি আমদানি করা মুসলমান ও মুসলমান আমেরিকার একটি গর্মী পেয়েছি বিয়ে হয়নি অথচ স্বামী স্ত্রী বসবাস করছে এমন আমেরিকার নারী পুরুষের সংখ্যা পঁচাত্তর লক্ষ প্রতি বত্রিশ সেকেন্ডে একটি করে দর্শনের ঘটনা ঘটতেই চলছে প্রতিদিন গড়ে উনিশশো দর্শন ঘটনা ঘটছে এবং সব করা আমেরিকার সব করা বিশ মহিলা আফন সীতার জন আক্রমণের শিকার এটা একমাত্র সর্দাহীনতার কারণে বলেন কিসের কারণেতার কারণে আমার বন্ধুরা ওদের ফর্দাহীনতার কারণে ওদের স্মরণ পর্যন্ত বিধান লজ্জা কি ওদের বিতরণে আমার দরকার লিখেছেন আমি রেলগাড়িতে উঠেছি সফর করার জন্য আমার পাশের সীতে একজন মহিলা সে আমার হাতে একটি হ্যান্ডবেল একটি হ্যান্ডবেল বিজ্ঞাপন আমার হাতে তুলে দিল ওই বিজ্ঞাপনের উপরে কি বৌডি দেওয়া আছে। তুমি ধরে দিয়েছ তোমার একটু বিবেক থাকার দরকার এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ হলেন আল্লাপ আমার বন্ধুগণ মুসলমানের বন্ধুগণ ছেড়ে দিয়ে মতটা মত অনুকরণ যদি শান্তিতে এখনো গ্রহণ করেন তোমরা অনুকরণ করে কেন অনুকরণ তো করে ঘটনা রেখেছেন মাওয়ায়দের মধ্যে এক দাসি দুইজন দাসি গাছি চিন্তর করে না যারা মোটামোটা গাছ করার দিয়ে তাকে একজন থাকু উপরে আরেকজন থাকি কোথায় কিছুক্ষণ গাছ টানার পরে যখন একটু ফাঁক হয় তখন মাথখান দিয়ে একটা সাপোর্ট দেয় যেটাকে হোলি বলে সাপোর্ট দেয় কিনা কুড়ালের মাথা দিয়ে ফিটে দেয় তখন এটা একটু ফাঁক হয় তখন এরা দীর্ঘক্ষণ ধরে এবারে গাছ টানতেছে দুধ থেকে বলা করতেছে দুইটি বানরে দুইটি বানরে কি করতেছে বলা করতেছে যে এরা কিভাবে টানতেছে কিভাবে সাপোর্ট দেয় কিভাবে হোলি পিঠে ওরা কিছুক্ষণের জন্য ভাত খাওয়ার জন্য গিয়েছেন গাছিরা যাওয়ার পরে বানর দনুটা এসে গাছের উপরে উঠলো একটা শিক্ষক সেদে প্রধান উঠছে আর একটা নিচে ছাত্র সেজে কথা বুঝছেন কিনা এরা যে তো অনুকরণ প্রিয় কিভাবে টাইমতে হয় দেখছে একটু আগে আবার মাঝে মাঝে কি করে ও যে হোলিটাকে উঠায় কুড়ালের পিটি ফিটায় এটাও তো তারা দেখছে এই ওদের নেতা যে বানরটি সেই গাছের উপরে বসে যখন হোলিটাকে টান মারছে কথা বুঝছেন কিনা টান মারার পরে ওর অন্ড পোশাক চেপেছে ওর তো আর কোনো তো না যে অন্ড না হলে কি হবে চেয়েটা ফেলে চলে যায় এমন কি কোনো ব্যবস্থা আছে নাকি তার জীবন বরণ লড়াই অবস্থা দেখে নিচ্ছেটা বললো আমার অবস্থা তো অবস্থা খারাপ আমি যদি এখন থাকে হয়তো আমার আটকে যেতে পারে এই তো তোর আমার ভাইরা বানর কেন বিপদে পড়েছে বলেন তো অনুকরণ করার কারণে কিসের কারণে বলেন কিসের কারণে আজকে মুসলমান বানরের মতো ঈদ অনুকরণ করার কারণে আজকে মুসলমানেরও বাঙালির যে দেশে হচ্ছে মুসলমানেরও কি ন এই ষোলগুলি মুসলমানের দেশে এত বড় সাহস ব্রাহ্মণ রাস রাজ কিভাবে মূর্তি আপনার স্থাপন করেছে আমি তো বলতে চাই মুসলমানের শনিদের রক্ত এই কারণে পাচ্ছে আজকে যদি শেখ হলিফ ফারুক রজে থাকতো তাহলে রাস রাজ সাথে সাথে তার মৃত্যু হয়ে যেত সে চিন্তে থাকার অধিকার তার থাকত না আমার বন্ধুগণ আমরা এই তার পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে জুলানো হোক না হয় মুসলমান হিন্দু সম্প্রদায়কে বিশ্ব দিকে মুছে দিবে মুসলমান অনুকরণ করে না অনুকরণ যদি করতে হয় বিক্রি করতে ওঠতে ক্লান্ত হয়ে গেছে একটা গাছের নিচে ঘুমালো কিছু করো টুফির টুকরিটা বাঁচা রে গে একটা কিন্তু ওর মাথা ওই যে বানর অনুকরণ কি বানর কি করছে একটু না ডাকো আমাদের দেশে দেখেন না একটা ছেলে সজা দিকে বাংলার মতো না দেখ এই বাঙর কি করছে টুপি বিক্রে দাঁড় টুফি নিয়ে একটা একটা বাঙর বাস একটা একটা টুপি মাথায় দিয়ে গাছ লাগায় উঠি বসে রয়েছে এ ঘুরে দেখলো আমার টুপি গেল টুপি গেলো গেল কোথায় টুপি পায় না বৃষ্টি পড়লো কিরে হুজুরি গুলো ঘুরতে গাইছে আর হুজুরি না বাংলাদেশ বিক্রেছে লম্বা লম্বা ল্যান্ড বসে এভাবে গায়ের সাথে ডলা দিয়ে বিক্ষেপ করে দিল এই দৃশ্যটা দেখতেছে কেঙালো কি করলো ওরা মাথা থেকে টুপিগুলো নিয়ে এভাবে নিজে পাঁচর সাথে ডলা দিয়ে টুপিগুলো নিজে বেলে দিয়েছে তখন ওই টুভি বিক্রেতা কি করলো তার টুপি গুলো খুঁজে খুঁজে মোটামুটি আয়াত করেছি আল্লাহায় মুসলমান নারীদেরকে ঘরে থাকার জন্য বলেছে দুই কারণে এক কারণ হলো নারীদের জন্য ঘর এটা কর্মস্থল বক্তি দ্বিতীয় নাম্বার আবার বলেন ইফত্রিজিং সমস্যার সমাধান কি পর্দা পর্দা আল্লাহ রব্বুল আলমী যে কথাগুলো বলেছি আল্লাহ রব্দুল্লা আলমী আমাদেরকে বুঝে আমরা করা তান্লাহ আলহামদুলিল্লাহ